দাবিংশ খণ্ড দক্ষিণেশ্বর মন্দিরে বাবুরাম মাস্টার নীলকণ্ঠ মনমোহন প্রভৃতি ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ হাজরা মহাশয় অহৈতুকি ভক্তি ঠাকুর রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে মধ্যাহ্ন সেবার পর নিজের ঘরে বসিয়ে আছেন কাছে মেজেতে মাস্টার হাজরা বড়কালী বাবুরাম রামলাল মুখুজ্জেদের হরি প্রভৃতি কেহ বসিয়া কেহ দাঁড়াইয়া আছেন শ্রীযুক্ত কেশবের মাতা ঠাকুরাণীর নিমন্ত্রণে গতকল তাঁহাদের কলুটোলার বাড়িতে গিয়া ঠাকুর খুব কীর্তনানন্দ করিয়াছিলেন শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি বলিলেন আমি কাল কেশব সেনের বাটিতে নবীন বাটিতে বেশ খেলুম বেশ ভক্তি করে দিলে হাজরা মহাশয় অনেকদিন ঠাকুরের কাছে রহিয়াছেন আমি জ্ঞানী এই বলিয়া তাহার একটু অভিমান আছে লোকজনের কাছে ঠাকুরের একটু নিন্দা করাও হয় এদিকে বারান্দাতে নিজের আসনে বসিয়া একমন হইয়া মালা জপও করেন চৈতন্যদেবকে হালের অবতার বলিয়া সামান্য জ্ঞান করেন বলেন ঈশ্বর যে শুদ্ধ ভক্তি দেন তা নয় তাহার ঐশ্বর্যের অভাব নাই তিনি ঐশ্বর্যও দেন তাকে লাভ করলে অষ্টসিদ্ধি প্রভৃতি শক্তিও হয় বাড়ির দরুন কিছু দেনা আছে প্রায় হাজার টাকা সেগুলোর জন্য তিনি ভাবিত আছেন বড়কালি অফিসে কর্ম করেন সামান্য বেতন ঘরে পরিবার ছেলেপুলে আছে পরমহংসদেবের উপর খুব ভক্তি মাঝে মাঝে অফিস কামাই করিয়াও তাহাকে দর্শন করিতে আসেন বড় কালী হাজরার প্রতি বলিলেন তুমি যে কোষ্টি হয়ে কে ভালো শোনা কে মন্দ শোনা পরক করে বেড়াও পরের নিন্দা অত কর কেন হাজরা বলিলেন যা বলতে হয় ওর কাছেই বলছি শ্রীরামকৃষ্ণ তা বটে হাজরা তত্ত্বজ্ঞান মানে ব্যাখ্যা করিতেছেন হাজরা বলিলেন তত্ত্বজ্ঞান মানে কি না চব্বিশ তত্ত্ব আছে এইটি জানা একজন ভক্ত বলিলেন ২৪ তত্ত্ব কি কি হাজরা পঞ্চভূত ছয় রিপু পাঁচটা জ্ঞানেন্দ্রীয় পাঁচটা কর্মেন্দ্রীয় সব। মাস্টার ঠাকুরকে সহাস্যে বললেন ইনি বলছেন ছয় রিপু ২৪ তত্ত্বের ভিতরে শ্রীরামকৃষ্ণ সহাস্যে বললেন ওই দেখো না তত্ত্বজ্ঞানের নামে কি করছে আবার দেখো তত্ত্বজ্ঞান মানে আত্মজ্ঞান তত্ত্ব মানে পরমাত্মা জীবাত্মা জীবাত্মা আর পরমাত্মা এক জ্ঞান হলে জ্ঞান হয় হাজরা কিয়ৎক্ষণ পরে ঘর হইতে বারান্দায় গিয়া বসিলেন শ্রীরামকৃষ্ণ মাস্টার প্রভৃতিকে বলিলেন ও কেবল তর্ক করে এই একবার বেশ বুঝে গেল আবার খানিক্ষণ পরে যেমন তেমনি বড় মাছ জোর করছে দেখে আমি সুতো ছেড়ে দিই তা হলে সুতো ছিঁড়ে ফেলবে আর যে ধরেছে সে শুদ্ধ জলে পড়বে আমি তাই আর কিছু বলি না মাস্টারকে বলিলেন হাজরা বলে ব্রাহ্মণ শরীর না হলে মুক্তি হয় না আমি বললাম সে কি ভক্তি দ্বারাই মুক্তি হবে সবরী ব্যাধের মেয়ে রুহিদাস যার খাবার সময় ঘণ্টা বাঁচত এরা সব শুদ্র এদের ভক্তি দ্বারাই মুক্তি হয়েছে হাজরা বলে তবু ধ্রুবকেলে। প্রহ্লাদকে যত লয় ধ্রুবকে তত না নট বললে ধ্রুবের ছেলেবেলা থেকে অত অনুরাগ তখন আবার চুপ করে আমি বলি কামনা শূন্য ভক্তি অহৈতুকি ভক্তি এর বাড়া আর কিছুই নাই ও কথা সে কাটিয়ে দেয় যারা কিছু চাইবে তারা এলে বড় মানুষরা বেজার হয় বিরক্ত হয়ে বলে ওই আসছেন এলে পরে একরকম সর করে বলে বসুন যেন কত বিরক্ত যারা কিছু চায় তাদের এক একগাড়াতে নিয়ে যায় না হাজরা বলে তিনি এসব ধনীদের মতো নয় তার কি ঐশ্বর্যের অভাব যে দিতে কষ্ট হবে হাজরা আরও বলে আকাশের জল যখন পরে তখন গঙ্গা আর সব বড় বড় নদী বড় বড় পুকুর এ সব বেড়ে যায় আবার ডোবা টোবাগুলোও পরিপূর্ণ হয় তাঁর কৃপা হলে জ্ঞান ভক্তিও দেন আবার টাকা করিও দেন কিন্তু একে মলিন ভক্তি বলে শুদ্ধা ভক্তিতে কোনো কামনা থাকবে না তুমি এখানে কিছু চাও না কিন্তু আমাকে দেখতে আর আমার কথা শুনতে ভালোবাসো তোমার দিকেও আমার মন পড়ে থাকে কেমন আছে কেন আসে না এই সব ভাবি কিছু চাও না অথচ ভালোবাসো এর নাম অহৈত কি ভক্তি শুদ্ধা ভক্তি প্রহ্লাদের এটি ছিল রাজ্য চায় না ঐশ্বর্য চায় না কেবল হরিকে চায় মাস্টার বলিলেন হাজরা মহাশয় কেবল ফরর ফরর করে বকে চুপ না করলে কিচ্ছু হচ্ছে না শ্রীরামকৃষ্ণ বলিলেন এক একবার বেশ কাছে এসে নরম হয় কি গ্রহ আবার তর্ক করে অহংকার যাওয়া বড় শক্ত অশ্বত্থ গাছ এই কেটে দিলে আবার তার পর দিন ফ্যাক্টরি বেরিয়েছে যতক্ষণ তার শিকড় আছে ততক্ষণ আবার হবে আমি হাজরাকে বলি কারুকে নিন্দা করো না নারায়ণই সব রূপ ধরে রয়েছেন দুষ্ট খারাপ লোককেও পূজা করা যায় দেখো না কুমারী পূজা একটা হাগে মতে নাক দিয়ে কপ পরছে এমন মেয়েকে পূজা করা কেন ভগবতির একটি রূপ বলে ভক্তির ভিতর তিনি বিশেষ রূপে আছেন ভক্ত ঈশ্বরের বৈঠকখানা নাওয়ের খুব ডোল হলে তান পুরা ভালো হয় বেশ বাজে সহাস্যে রামলালের প্রতি বলিলেন হ্যাঁ রে রামলাল হাজরা ওটা কি করে বলেছিল অন্তস বহিস যদি হরিস যেমন একজন বলেছিল মাতারং ভাতারং খাতারং অর্থাৎ মা ভাত খাচ্ছে সকলের হাস্য রামলাল সহাস্যে বলিলেন অন্তর বহির শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিলেন এইটে তুমি অভ্যাস করো আমায় মাঝে মাঝে বলবে ঠাকুরের ঘরের রেকা বিহারাই হারাইয়াছে রামলাল ও বৃন্দেঝি রেকাবির কথা বলিতেছেন সে রেকাবিকি আপনি জানেন শ্রীরামকৃষ্ণ বলিলেন কই এখন আর দেখতে পাই না আগে ছিল বটে দেখেছিলাম